সামুরাহ ইবনে জুনদুব ওয়াদ আনহা হতে বর্ণিত তিনি বলেন একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী সাল্লাহ সাল্লাম তার জানাজার সালাত আদায় করলেন সালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন